আবু হুরাইরা হ্রদালন হতে বর্ণিত তিনি বলেন তুফায়েল ইবনু আমর, দাওসি ও তার সঙ্গীরা নবী সাল্লা আলাইসাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রসুল দাওস গোত্রের লোকেরা ইসলাম গ্রহণে অবাধ্যতা করেছে এবং অস্বীকার করেছে আপনি তাদের বিরুদ্ধে দোয়া করুন অতপর বলা হলো দাওস গোত্র ধ্বংস হোক তখন আল্লাহ রসুল সাল্লা আলসালাম বললেন হে আল্লাহ আপনি দাউস গোত্রকে হিদায়ত করুন এবং তাদেরকে ইসলামে নিয়ে আসুন